আজকে আলোচনার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আসবে তার মধ্যে আগে আমরা হালাকার কার্যক্রম কীভাবে চলতেছে সেটা নিয়ে কিছু কথা বলব আমাদের হালাকার নাম হলো ইতিহাস হালাকাতুল ইতিহাস ইতিহাস মানে হলো জমায়েত হওয়া একত্রিত হওয়া একতাবদ্ধ হওয়া একসাথে আসা এক জায়গায় জড়ো হওয়া একটা বিন্দুতে আসা তো হালাকাতুল ইতিহাস নাম করার কারণ ছিল এরকম যে আমরা ছিন্নবিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে যারা দিনী ফ্রেন্ডরা ব্যাচমেটের মাঝে যারা ছড়া ছিটাই আসি তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা প্ল্যাটফর্মের কোনো অরাজনৈতিক প্ল্যাটফর্ম হবে এটা আমলে একটা প্ল্যাটফর্ম যে জায়গায় আমলের হিসাব নিকাশের বিষয়পত্র আসবে আর সাইকের তত্ত্বাবধানে থাকার একটা বিষয় ওনার তত্ত্বাবধানে থেকে আমরা আমল করব এবং যখন দিনের কোনো জরুরি কাজ চলে আসবে সামনে তখন আমরা এই কাজে চলে যাব সবার একটা একতাবদ্ধ একটা কাজ করার এখন আমাদের হালাকার কার্যক্রম শুরু হয়ে গেছে এরপরে রিয়াদ আছে মাহিনের বিষয়টা আমি স্পষ্ট জানি না তবে রিয়াদ অসুস্থ ছিল মাঝখানে যার কারণে মাঝখানে একটু রেগুলারিটি মেনটেন করতে কষ্ট হয়েছে যাই হোক এখন বাদ বাকি আমাদের যে আমলগুলো চলতেছিল আপাতত আমাদের তিনটা ক্লাস দার্স শেষ হয়ে গেছে আর আজকে গতকালকে থেকে আকিদা আকিদার উপর মেইন ফোকাস করা হয়েছে আকিদার প্রথম দার্জ শেষ হয়ে গেছে আজকে আলহামদুলিল্লাহ প্রথম দার্স পড়ানো হয়েছে এর মাধ্যমে তোমার টোটাল চারটা থেকে পাঁচটা ডার্স কমপ্লিট আর এখন যে আজ গতকালকে থেকে যে আকিদার দার্সগুলার ক্লাসগুলো শুরু হয়েছে এই ক্লাসগুলো খুবই ইম্পর্ট্যান্ট আকিদা সবার আগে সবার ফোকাস হইল আকিদা বা বিশ্বাস এরপরে আকিদার আরেকটা ই আছে শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দেশে দেখিল যে রহমতুল্লাহ আলারি যে বই বা আকিদাতুল হিসান হাসানা ওইটার থেকে পড়ানো মতো এখন যে আকিদার কোর্স চলতেছে এটা জরুরি তারপর সময় হইলে আকিদাতুল হাসানা পড়বো আমরা এরপরে মাসলা মাসায়েল নামাজের মাসাল সিয়াম জাকাত হজ এগুলোর মাসাল্লা ফরণ হবে আরেকটা বিষয় এটা হল আমাদের কিতাব কিতাব সেকশনে প্রথমে আমাদের হজরত মুফখির ইসলাম হজরত আবুল হাসিন আলবি রহমতুল্লাহ আলহের যে বই ছিল কিতাব সেকশনের মধ্যে দুইটা পার্ট রাখছিলাম এক হলো কোরআন আর একটা সিরা নবীজি সাল্লি সাল্লাম কোরআন যে পার্টটা ছিল এই মধ্যে আমাদের নব্বী রহমতুল্লাহি আলহের কোরআন অধ্যয়নের মূলনীতি এই বইটা ছিল আর আরেকটা সিরা ডিপার্টমেন্টের মধ্যে থেকে আমরা রাখছিলাম মহনী সাল্লাহ আলহি সাল্লাম এবং সভ্য পৃথিবীর ঋণ এই বইটা খুবই ছোট রাখছিলাম যেন অল্প অল্প করে পড়লে রেগুলারটি মেনটেন করা হয় কিন্তু পরে আমাদের সিদ্ধান্ত আসে এরকম যে আমরা আপাতত একটা বই কাভার করব ওই বইটা শেষ হইলে তারপর নেক্সট বই শুরু করব আমার টার্গেট ছিল এরকম যে আমাদের মধ্যে যখন রেগুলার আসবে বা আমরা শক্তভাবে আমলগুলো অল্প অল্প করা শুরু করে দিব আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস হিম্মত বাড়বে তখন আমরা আস্তে হয় একটা দুইটা করে পাশাপাশি রাখবো যেমন আজকে কোরআন ডিপার্টমেন্টের কোনো একটা কিছু থাকলে পরবর্তী পাশাপাশি সিরা ডিপার্টমেন্টের কোনো একটা বইও রাখবো অথবা ইতিহাসের একটা বই থাকবে তো ওইটা হয় নাই আপাতত কোরআন দিয়ে শুরু করতেছি তো আমার আলহামদুলিল্লাহ আমার যে বিষয়টা আমি আমার বিষয়টা বলে ফেলে আমার আমরগুল আলহামদুলিল্লাহ চলতেছে কিন্তু মাঝখানে জামাতে যাওয়ার সময় আমি প্রথম এক দুই দিন মেনটেন করতে পারছিলাম কিতাবের পাটটা মেনটেন করতে পারছিলাম আর তারপর থেকে এক দুই দিন যে বাকি ছিল ওই এক দুই দিনে আমার কিতাব পাঠটা ঠিকমতো পড়া হয়নি কারণ অমসলিমদের দাওয়াতি জামাত অনেক সিনসিয়ার একটা জায়গা ওইখানে অনেক বিষয়টিসয় হয়েছে আস্তে আস্তে তোমরা জানবা ইনশাল্লাহ তবে সুক্রিয়াদয়স্বরূপ বলতে হয় যে এবার আমাদের কানকা থেকে যে অমসলিমদের দাওয়াতের জন্য জামাত গেছিলো টোটাল পঁচিশ জনকে কালিমা পরে বুঝতে চিনের জামাত আর জেনারেল আমাদের তো দাওয়া ডিপার্টমেন্টের যেই ওস্তাদস্তাদিম হাসিজল্লাহ ওনার তত্ত্বাবধানে আমরা আর সর্বোপরি সাইগার তত্ত্বাবধান ছিল তো দাওয়া বিভাগের যে নাইম ওনার সাথে আমাদের একটা আন্তরিকত সম্পর্ক তৈরি হয়েছে তোমরা থাকলে আরও ফিল করতে পারতা। আর এখানে অমুসলিমদের দাওয়াত দিতে যাই আমরা অনেক কিছু শিখছি যেমন খ্রিস্টানদেরকে দাওয়া দেওয়া লাগছে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া লাগছে ইয়া হিন্দুদেরকে দাওয়াত দেওয়া লাগছে তো ওইটার কারগজেরই ইনশাল্লাহ পরবর্তীতে জানাবো আপাতত এখন আর নাই বলি তবে একটা কথা দিয়ে আমি এই কারগজ এই অংশটা শেষ করব এটা হলো যে আমরা যখন সফর শেষ করে আসতেছিলাম তখন আমাদের মধ্য থেকে একজন সালেকিন ভাই একজন খানকার একজন সালিকিন ভাই উনি বলতেছিলেন এরকম আমাদের ছোট ভাই কিন্তু খুব মূল্যবান একটা কথা বলছে সে বলছিল এরকম যে অমরসিংদের হৃদয়টা বিশাল মরুভূমির মতো তপ্ত মরুভূমির মতো কৃষ্ণার্ত ছিল আমরা যখন তাদের কাছে কালিমার দরটা পৌঁছে দিছি তখন আমাদের কালিমাটা তারা এইভাবে গ্রহণ করছে বিশাল উত্তপ্ত মরুভূমির মাঝখানে অল্প এক ফুটা দুই ফুটা পানি দিলে যেরকমভাবে গ্রহণ করে ফেলায় কোনো কিছু চিন্তা ভাবনা না ঠিক সেভাবে তারা গোন করা হয়েছে মানে তারা আমাদের দাওয়াতের জন্য উন্মুখ হয়ে আছে ওইখানে যে মিশনারি হাসপাতাল আছে ডক্টর এড্রিক বেকার নাম শুনুন ওই যে নিউজিল্যান্ডের আমরা ইত্যাদিতে দেখছিলাম না একজন ডাক্তার ভাইয়ের কথা বলছিলো নিউজিল্যান্ড থেকে আসছিল যে সাইকেল চালায় যে সেবা দিত মধুপুর বিলাসিতার জীবন ছায় খ্রিস্টান একটা ভ্রান্ত ধর্মের জন্য নিজের জীবনটাকে ত্যাগ করে দিয়েছে আর আমরা কোন কাজ করতে পারছি না সত্য ধর্মের মধুপর মধুপুর টাঙ্গাইল হাগুড়াগুড়ি আমি মানে চিন্তা করতেছি অনেক মজা হয়েছে তোমার ভিতরে মধুপুর ঘরের ভিতরে গেছিলাম জাতীয় উদ্যান জল ছত্র জল ছত্রামনে জল আরো পরেছে পঁচিশ মিনিট তো ওই দিক থেকে পরে খ্রিস্টানদেরকেও দাওয়াত হয়েছে মুসলিমদেরকেও দাওয়াত হয়েছে মজার বিষয় হলো একজন হিন্দু ডাক্তার উনি লাস্টের দিনে একজন হিন্দু ডাক্তার খুবই মানে অনেক শিক্ষণীয় বিষয় ছিল যাই হোক আমরা ডিপে যাবো না আলোচনা তবে তোমরা এটা মিস করে গেছো জামাতটাও এটা মিস করার কারণে তোমরা বহুত বড় বড় বিষয় মিস করে ছিল জামাতটা বলে তোমাদের যে অংশটা বলবো এখন আপাতত উনসত্তর উনআশি পৃষ্ঠা পর্যন্ত চলতেছে কিতাবের অংশ আমারও সবটা করা হয়নি আমি আস্তে আস্তে করবো করা দরকার কারণ আমি জামাতে ছিলাম আমি সবকিছু করতে পারি अभी मेनटेन करते कितबाक चाप छता जदुरूप पार्सी पढ़ते लास्ट के बाकी बाकी का फिलक इनशाला कितब सेक्शनर विषय और एक बाकी बाकी ना बोलें पुरान अध्यय मूल नीत जो बोटा चलते से ये बीटार मध्य बसी बाकी नाई प्राय अर्धेक अंश पढ़ाई ग প্রায় অর্ধেক অংশে পড়া হয়ে গেছে তো আমি তোমাদেরকে সাথে নিয়ে এমনভাবে চলতেছিলাম যেন অল্প অল্প করে পড়ার মাধ্যমে আমাদের জিকির হয়ে যায় অন্তরের শক্তিটা আসে ময়লাটা দূর হয় এরপরে আমরা এখন গুণাগার যতক্ষণ পর্যন্ত ফরজায়ন পরিমাণ মর্জন না করব ততক্ষণ পর্যন্ত আমরা গুণাঘাত থাকবো আমাদের গুণা হইতে থাকবো চলমান ফরজায়নের গুণাটাও যেন না হয় যেহেতু আমরা চেষ্টারত আছি আর কিতা সেকশনের মাধ্যমে আমরা যে বলছিলাম না কিতাব উল্লাহ মানে আল্লাহর হৃদায়তের দুইটা মাধ্যম একটা আচ্ছা তো অনেকেই যারা পড়াশোনা এখনো করতেছে না তাদের প্রতি আমার উদার্তা আহ্বান থাকবে আমরা খুব দ্রুত শুরু করে দিই বিশেষ করে অনেকে জিকির গুলা চলমান রাখলেও কোর্সের ক্লাস গুলা করতে পারতেছে না করতেছে না আর আরেকটা হলো কিতাব অংশ পড়তেছে আমি বলছিলাম যে তোমাদের চার্টের আমলের চার্টের যে লিঙ্কটা আছে ওইখান থেকে চার্টটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে প্রিন্ট আউট করলে কী হবে কিতাব সেকশন আমি আজকে ধরলাম দশ পৃষ্ঠা দেওয়া আছে পাঁচ পৃষ্ঠা দেওয়া আছে পাঁচ পৃষ্ঠা পড়তে পারলাম না এক পৃষ্ঠা পড়লাম এক পৃষ্ঠায় লিখে রাখবেন কিতাব সেকশন যে না আমি আজকে এক পৃষ্ঠা পড়ছি কিন্তু নিয়মানুবর্তীতে থাকবে একটা রেগুলার এটি থাকবে আমি পিডিএফ দিয়ে দিছি তারপর আমি প্রথম দিন নিজে পিডিএফ করে দিছিলাম। পরে অনলাইন থেকে পিডিএফের লিঙ্ক দিয়ে দিছি ডাউনলোড সহ আমাদের যে হালাকাত লিপ্তি হাঁদের যে মেগা অ্যাপের ভিতরে হালাকাতিকি হাতের ফোল্ডার তৈরি করা আছে ওখানে বিস্তারিত সব আছে এই পর্যন্ত যত অডিও ভিডিও বা কন্টেন্ট ছবি হোক আমলের চার্ট হোক অথবা কীভাবে ডাউনলোড করা লাগে কী এই বিষয়গুলো সব কিছু দেওয়া আছে ওই জায়গায় কুতুবখানা আছে হালাকা ওখানে বইয়ের পিডিএফ দেওয়া আছে তা আমরা এত কিছু বোঝাই দেওয়ার পরেও যদি কেউ আমল করতে না পারে তাহলে আমার মনে হয় না সে নিজে থেকে কখনও আমলে বাড়তে উৎসাহী হবে যদি না আল্লাহ আল্লাহ তারা চান তা আমি আশা করতেছি সবার উপর জোর দিতেছি যেন খুব সিরিয়াসলি আমরা আমল গুলো করা শুরু করে দিই কারণ এত কিছু গুছানোর পরও যদি কেউ আমল না করে তাহলে বুঝতে হবে যে এটা সে আমল করতে চায় না সে আগে বাড়তে চায় না আর নিজের গুণা আসলে মাফ করতে চায় না এটা হলো কারণ একজন দুজন করে গুছাই দেওয়া হয়েছে একজন দুজন গুছাই দিছে পুরো প্ল্যাটফর্মটাকে এখন নিজে যদি আগে না তাহলে কেউ তাকে নিয়ে আগে বাড়তে পারবে আল্লাহ কর সিরিফে বলছেন যে ততক্ষণ পর্যন্ত বান্দার অবস্থা আল্লাহালা পরিবর্তন করেন না ততক্ষণ পর্যন্ত না বান্দা নিজে থেকে তার নিজের অবস্থা পরিবর্তনের চেষ্টা চালাবে তার মানে বান্দা যখন নিজে থেকে নিজের অবস্থা পরিবর্তন করতে চাইবে এবং চেষ্টা করবে যে আমি আমার পরিবর্তন হোক আমি নিজেকে পরিবর্তন করতে চাই তখনই আল্লাহ তালা তাকে সাহায্য করতে আর আল্লাহ বলেই দিছেন যে যে আমার পথে চেষ্টা সাধনা করবে আমি অবশ্যই তাকে সত্য প্রদর্শন করব চেষ্টা সাধারণত করতে হবে চেষ্টা সাধারণত শুধু আর খাহেসাদ বা ইচ্ছা করা না চেষ্টা সাধারণত সাধনা হইল বাস্তব জীবনে এটার প্রতিফলন করা বাস্তবায়ন করা আমরা ইনশাআল্লাহ সবাই আমলের সাথে নিজ জিন্দগিটা গড়ার চেষ্টা করব আর আরও কিছু জরুরি বিষয় ছিল এটা না বললেই না এটা আমাদের হালাকার কার্যক্রমের বাইরে না কারণ সবগুলোই আমাদের আমল এখানে আলোচনায় না যে আমরা কোরবানির পরের দিন অথবা কোরবানির দিন আমরা ওইখানে যে একটা কোরবানি দিব মাংস বিতরণ করব উপজারীদের মাঝখানে অমসিমদের মাঝখানে মনে আছে হ্যাঁ এরকম বলছিলেন কিন্তু এখন আমাদের সালেকিন ভাই যারা আছে খানকার ভাইরা ওনারা প্রস্তাব দিছেন যে আমরা কয়েকজন মানুষ খানকার জন্য যারা খানকায় সাইগার কাছে ভাই থাকে সালেক মানে আত্মশুদ্ধির প্রতীক তো কিছু সালেকেন ভাই আছেন ওনারা প্রস্তাব দিছেন যে আমরা চেষ্টা করব আমাদের নিজেদের যারা যারা আসে সবাই মিলা বা যে কারো কাছ থেকে সাহায্য প্রয়োজন সবাই মিলে কিছু টাকা কালেক্ট করা কেন কালেক্ট করা অমরসিমদের মাঝে যেন আমরা একটা কুরবানির আয়োজন করতে পারব ওইখানে অমরসিমদের বিষয়টা খুব জটিল ওইখানে তুমি ই শব্দটাও জুড়ে বলতে পারবো না আজান তো জুড়ের কথাছুরি ওই দিকে খাগড়াছুরি তুলাছড়ি জায়গাটার নাম খাগড়াছড়ির ভিতরে তো ওইখানে আমাদের সাহেব দাওতিকার্যক চালাইতেছেন খুব গোপনে যেন সবাই বিষয়টাতে আওলায় না ফালায় তোমাদের কাছে বললাম হালাকার সকল সদস্যের কাছে আমি একটা আর্জি জানাইতেছি যে এই কোরবানিটা যেন আমরা করতে পারি একটা গরু বা একটা পশু যেন হালাল পশু যেন আমরা যা ওই ভাইদের কাছে পৌঁছাইতে পারি কেন পৌঁছাইতে পারবো লাভ কি ওইখানে ওমর ওমর ফারুক ভাইয়ের নাম শুনুন এই শহীদ ওই যে পাহাড়ি অঞ্চলে যে দিতে যায় আজান দিচ্ছেন আজান দেওয়ার কারণে এখন আমাদের সাইখের কার্যক্রম ছিল এরকম যে ওইখানে যায় যদি আমরা ওই এলাকার মানুষদেরকে মানে হ্যাঁ পশু খাওয়ায় যদি আমরা তাদেরকে একটু সন্তুষ্ট করতে পারি তাহলে এই ওই এলাকার এক দুইজন মুসি মুসলিম যে পরিবারটা আছে ওই পরিবারটা একটা সাপোর্ট পাবে বুঝছো এটা একটা বিষয় এই জন্যে আমরা ওই যদি এলাকার একটা তো মুসলিম যারা মুসলিম ভাই আছেন তাদেরকে কোরবানির বস্তু খাওয়ানো বিতরণ করা আর আশেপাশের যে অমসলিম পরিবাররা আছে তাদেরকে সাপোর্টে নিয়ে আসা এই জন্য আমাদের একটা কোরবানির আয়োজন করতে হবে এখন আমাদের ষাট সত্তর হাজার টাকার মতো মিনিমাম লাগবে আমরা যে যত পারি দশ টাকা বিশ টাকা যে যত পারি আমরা চেষ্টা করবো এটা দেওয়ার জন্য এটা সবাইকে জানাবো না আমরা এটা বিষয়টা গোপন রাখবো নিজেদের মাঝে রাখবো আর এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমরা খানকায় যে কোনো মানে খানকায় সাইকের কাছে যারা জিজ্ঞেস করা যেতে পারে কিভাবে করা যায় আর কি মানে এটা টাকাটা কালেক্ট করার জন্য মানে তারা টাকা দিতে চাইছে কানখা থেকে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের জন্য কোরবানি করতে চায় কিভাবে বলেও তো নেওয়া যায় বলা যাবে তবে এই জায়গায় তুমি এটা বলবা যে ন যারা ন কিছু ভাই আছেন যারা নিজেরা কোরবানি দিতে পারতেছেন না আমরা ওনাদেরকে সাহায্য করব এটা বলবা যে খাগড়াছড়ি খাগড়াছড়ির নমস্তিম কিছু ভাই আছেন পার্বত্য এলাকার এই কথাটা বলব এই কারণে যে তুলাছড়ির বিষয়টা বলা দরকার না শুধু বলবা যে পার্বত্য অঞ্চলের কিছু ভাই আছেন থেকে আয়োজন করা যেন ওনাদের কোরবানির গোষ্ঠী বিতরণ করতে পারি এই জন্যে আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা তোলা যেতে পারে তবে বিস্তারিত যদি কিছু জানতে চায় তখন আর কি সম্ভবত দাবা বিভাগ থেকে আগামী মাসে অথবা অল্প দিন কোরবানি ঈদের পরে একটা জামাত যেতে পারে অমসিমদের মাঝে জামাত পারে হাগড়াছুরি হইতে পারে তবে তুলাছুরি না তুলাছুরি ওটা আলাদা প্রজেক্ট বুঝছো ওইটা খুবই অন্য জায়গায় এখন তোমাদের কাছে বলার তো উদ্দেশ্য এটাই তোমরা যদি আগ্রহী না হও তাহলে সাইডের কাছে কারা যাবে শাইকের কাছে যদি আমরা যাই মানুষ ধারা করা যায় ওরা বলতেছে যাওয়ার জন্য ওদের খুব আগ্রহের আগে যেমন বাদ লও তোমরা লোক তোমরা যদি না যাইতে যাও তাহলে তো ভাই কেমনে বলবো বলো এইটা আমার মনে হয় কি যদি সাইক মনে করছো কূর্বানিদের সময় যাই তুই আমাদেরকে নেওয়া সম্ভব হয় যদি আমরা জিজ্ঞেস করি যদি বলে দুই হাজার এরকম করে লাগে আর ওইটা তো একদিনের জন্য বুঝতে বিতরণ করতে হবে একটা বিষয় কি জানো আমরা কতবার যে করছিলাম ওই সময় একটা আমাদের সমস্যা তাকা গেছে টাকা পয়সা নিয়ে টাকা পয়সা লাগছে না তারা সাইকের উপর চাপ দিয়ে গেছে বুঝে না জিনিসটা কিন্তু আমরা চাইবো না যে সাইকের উপর চাপ আমরা নিজেদের খরচে যাবো যেন সাইখের সহজ হয় আরো যেন আমরা কিছু দিতে পারি তার মানে আমাদের কাছে এখন সপ্তাহের আচ্ছা তাহলে আমরা যেহেতু আমাদের নিজের পরিবারে কোরবানির টাকা টাকার বিষয় আছে আবার খাগড়াছড়ির কোরবানির বিষয়টা আছে ওইখানে পঞ্চাশ সাইড আমরা যা পারবো তা সক্ষমতা কিন্তু অংশগ্রহণ করবে এক টাকা ওই এটা অনেক মানে বরকতময় জামাত কিন্তু বরকতময় একটা প্লেয়ার যদি ওই এলাকার মাঝে ওই এলাকার যদি ইসলাম চলে আসে কোনোভাবে যদি ইসলাম চলে আসে তুমি বুঝতে পারতো কি হবে একটা অংশীদার শান্তি বাহিনী আছে বুঝছো কিন্তু শান্তি বাহিনী আছে পার্বত্য এলাকা ইসলামের উপর কতটা যদি তোমার এই টাকার জন্য ইসলাম ওইখানে চলে আসে যদি সহজ হয় তোমার ফজিলত কতটুকু হবে আমার ফজিলত কতটুকু হবে কিন্তু আমরা অংশগ্রহণ করবো তো আমাদের কাছে নিজেদের বাসার নিজেদের ফ্যামিলির কুরবানির টাকাটার বিষয়ে চিন্তা করতে হবে ভেবেও তো খাগড়াছুরির টাকাটার কথা হিসাব করতে হবে যাতায়াতের কথা হিসাব করতে হবে যাতায়াতের জন্য টাকা আমরা আপনার সাথে যাবো এই অনুমতিটা দেন যেন আমরা আপনার সাথে যাইতে পারি টাকা পয়সার বিষয়ে কোন চিন্তা করতে হবে আরেকটা জিনিস বলি মনে করছো টাকা পয়সার বিষয়টা যেমন ধরো কথার কথা আমাদের জন সাতজন ফ্রেন্ডের মধ্যে একজনের একটু টাকা ওই টাইমে বেশি থাকতেই পারে যেমন আমার হয়তো কম থাকতে পারে থাকলো আরেকজনের কাছে সেই ব্যক্তিরা যদি দুই হাজারের ব্যক্তিরে মানে সাত মানে এক টাকা দিতে চায় মানে দিতে চায় এমনিতেই যে না তুমি যাও তো আমাদের সাথে তোমার আমি হাজার তিন তিন ছয় হয়ে গেল এই চার দুই ছয় এরা আমার মনে হয় নেওয়া উচিত তখনই যে হা না না করে এটা কিন্তু আসলে আমার নামটা লেখে রাখো তোমাদের জন্য আমি তখন লিখে নেই আমি রাত পর্যন্ত অপেক্ষা করছি পরে যায় দিই যে ভাই অন্য নাম নিয়ে এসেছে আমি দেরি করতে করতে ভাই অন্য নাম নিয়ে যদি আমার দুঃশ ছিল আমি আরেকটু আগে পারতাম তাই যাইতে পারতাম কিন্তু না করে তোমরা আচ্ছা তাহলে আমরা একটা কাজ করবো আমাদের হালাকা কিন্তু অনেক অ্যাড হইতে চাই আমাদের কার্যক্রম কি হবে আমরা হালাকার একটা সাধারণ পরিচয় হালাকার উদ্দেশ্য কি হালাকা কী কী নিয়ে কাজ করে হালাকার তত্ত্বাবধান কার কাছে কাদের অনুসরণ করে এগুলো করা হয় জিকির যেগুলো আমল যেগুলো দেওয়া আছে এগুলো ফজিলত কি এই বিষয়গুলো নিয়ে আমরা একটা সিম্পল ডকুমেন্ট তৈরি করি এটা করা উচিত আর যেন একজন জিজ্ঞেস করলে এই প্রশ্নগুলো যখন করবো যে আটটা নয়টা প্রশ্ন এই সবগুলোর উত্তর যেন আমরা দিতে পারি একটা ডকুমেন্ট আসলে করা যেন এটা আমি নিজে পড়ে রাখতে পারি যদি করে যে তোমাদের হালাকার কার্যক্রম কেন করো যেন এই প্রশ্নগুলোর মানে এই যে মানে শীতের মতো আর কি শীতের মধ্যে লেখা থাকলে আমি ওই জিনিসটা একটা লাভানো কারণ আমাদের জ্ঞান কিন্তু কম নতুন এই লাইনে তো এই জন্য যে কেউ যদি হঠাৎ করে একটা প্রশ্ন যদি আমরা একটা ন্যূনতম উত্তরণ হা দিতে পারি জিজ্ঞেস করলে সেখানে তোমাদের এই বিষয়ে সাহায্য করা লাগবে যেমন গ্রুপে আমরা হয়তো ম্যাসেঞ্জার অথবা মিটিং এ গুগল মিটিং এ মিটিং দিব গুগল মিটে একটা মিটিং দিব মিটিং দিয়ে বলবো যে তোমাদের সাধারণ কিছু প্রশ্ন যেগুলা হালাকাকে নিয়ে কেন্দ্র করে আছে এগুলো করতে পারো প্লাস কিভাবে কাজটা করা যায় ডকুমেন্টের কাজ কারণ আমাদের প্ল্যাটফর্মটা যাতে সমুন্নত হয় কেউ যেন এইসব চোখ রাগাইতে না পারে যে কি আলতু ফালতু করবে সব কিছু প্ল্যান অনুযায়ী চলবে যেমন আমি কিন্তু মেগা অ্যাপের মধ্যে সব কিছু আপলোড করে দিয়েছি হালাকার যত কন্টেন্ট আছে সব আপলোড করা আছে যে বই পড়ানো হবে সেগুলোও আপলোড করা হবে তো যেন পুরা সুনিয়িত হয় আর নতুন সদস্য এড করার খেচ্ছে আমরা আরেকটা মধ্যে আমরা আলোচনা করবো যে তাকে অ্যাড করা যায় কিনা তার সাথে কথা বলবো ভাই আমাদের গ্রুপে এরকম এরকম কাজ হবে তুমি কি যদি হয় আগ্রহী এবং কমিটমেন্ট দিবে যে আমরা আলাদা থেকে ঠিকমতো দায়িত্ব পালন করার চেষ্টা করমিটমেন্ট দিবে এই জন্য না যে তাকে আমরা জোড়া করব। সে নিজে আগ্রহী হয় কিনা এটা আমরা দেখবো দেখে তারপর তাকে বলবে তুমি যদি আমলে জীবনে আগ্রহী হইতে চাও এবং অবহেলা না করে তাহলে আমাদের গ্রুপে আসতে পারবে আমাদের মেম্বার দরকার না আমাদের দরকার মুখলেস বান্দা আল্লাহর কিছু মুখলেশ বান্ধা দরকার যারা আমল করবে আমাদের একটা পরিবেশ পরিবেশ তৈরি হবে আমাদের দিনই ফ্রেন্ড সাইকেল তৈরি আমাদের অনেক ভাই আছে এরকম ওই যে তোমাকে তোমাদের অর্ডারই ছিলাম না জামাতে থাকা অবস্থায় রাতে অডিও তো বলছিলাম না যে অনেক ভাইরা আছে চিন্তা ভাবনা অন্যরকম দেখা যায় যে ওখানে বাকরিবীর অনেক ভাইরাস আর অনেক বড় বড় ভাই অনার্স কমপ্লিট হয়েছে এরকম ভাইরাস তো যদি চাই আমরা তাহলে ওই ভাইদেরকে অ্যাড করতে আর এখানে আমাদের ডাক্তার সাহেব আছেন উনি সম্ভবত খানকায় ঈদের পর থেকে বেসিক স্বাস্থ্যসেবার একটা প্রোগ্রাম আচ্ছা আমাদের কথা তো শেষই নেই তবে আরেকটা যে পয়েন্টটা বললাম এটা হলো খানকে কিন্তু কিছুদিন পরে এস জন্য পর্যায়নের কোর্স হবে কোর্স হবে পঁচিশ পঁচিশ পঁচিশ থেকে সম্ভব এটা কোর্স তুল যারা তোমাদের এলাকার যারা আছে ছোটো ভাই জুনিয়র তাদেরকে এখানে আসতে বলতে পারো আর সম্ভবত আমার যদি সময় হতেলে আমি করব কোর্সটা আর আরেকটা পয়েন্ট আরেকটা পয়েন্ট অনেকগুলো পয়েন্ট আজকে আছে অনেক জরুরি জরুরি কথা আছে আরেকটা পয়েন্ট হলো যে খানগায় কিন্তু বেসিক যে হেলথ এডুকেশন যেটা এটা দেওয়া হবে এটা একজন ডাক্তার দিবেন বসে একজন ইয়ার মেডি প্লাস নামে একটা ইয়ে আছে চটপাড়ায় উনি ওনার একটা প্ল্যান হইল যে আমাদের যে অ্যালোপ্যাথি চিকিৎসা পথ্যগুলো দেওয়া হয় না মেডিসিন বর্তমান তো অ্যালোপ্যাথি চলতেছে নাকি আচ্ছা তো আরেকটা হলো যে হোমিওপ্যাথি ছেলে উনি চেষ্টা করতেছেন কোনো রোগ নিরাময়ের ক্ষেত্রে যেন অ্যালোপ্যাথির দিকে আমরা বেশি নাজিকে হোমিওপ্যাথির দিকে যাই দিকে যাই কিনা উনার পরিচয়টা আর জানবো আস্তে আস্তে আচ্ছা হাসপাতালে চাকরি তো ওনার এই প্ল্যানটা ভালো কারণ প্রাকৃতিক প্রকৃতির দিকে ফিরে যাওয়ার যে বিষয়টা এটা ওনার মধ্যে আছে উনি অনেক চিন্তা ভাবনা করেন অমরসিমদের মাঝে দাওয়াতের প্রোগ্রামে উনি ছিল আমাদের সাথে ওইখানে উনার কিছু স্টুডেন্টও ছিল ওই যা তো আশা করি বিষয়গুলো সবার বোঝা থাকবে আমি সামারের টাইমের ফলে একটা আজকে আলোচনা বিশ্ববস্তু ছিল আমাদের হালাকার কার্যক্রম কীভাবে শুরু হয়েছে কীভাবে চলতেছে এবং ভবিষ্যতে কীভাবে চলবে দুই নম্বর পয়েন্ট আমাদের হালাকায় অ্যাড হইতে চাইলে হালাকার কিছু বেসিক কনসেপ্ট থাকতে হবে যে হালকা কেন এবং উদ্দেশ্য সাধারণ পরিচয় সামনে ঘাগড়াছড়িতে একটা কুরবানির প্রজেক্ট আছে কোরবানির প্রজেক্টে আমরা টাকা দিতে পারবো যত পারি তত দিব সম্ভবত রাঙ্গামাটিতে একটা রাঙামাটি পার্বত্য অঞ্চলে একটা জামাত হইতে পারে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য ২৫ দিনের একটা খানকায় আবাসিক ব্যবস্থা আছে অনবাসিক আছে এই বিষয়ে তথ্য হালাকায় দেওয়া হবে ছয় নাম্বার বিষয় হলো আমরা যে কে অংশগ্রহণ করতে পারব ছয় নম্বর বিষয় হল হাংকায় ঈদের পরে অর্থাৎ ঈদের পরে সম্ভবত ঈদের পরে বেসিক হেলথ এডুকেশান নিয়ে একটা কোর্স হবে আমরা হাতে নাতে স্বাস্থ্য শিক্ষা নেব বেসিক স্বাস্থ্য শিক্ষা যেগুলো আমাদের সবার জানার প্রয়োজন এই হলো মোটামুটি সারমর্ম আর অডিওটা হালাকায় দেওয়া হবে হালাকার মেগা অ্যাপে লিঙ্ক হবে যারা যারা আসতে পারে তারা এটা শুনবো ইনশাল্লাহ আর সবাই নিয়মিত জিকির আসেলো করার চেষ্টা করব। যত বেশি সম্ভব নিয়মানুবর্তীদের সাথে জিকিরগুলো করার চেষ্টা করব মিস হয়ে গেলে আবার শুরু করব কোনো সমস্যা নেই কিন্তু রেগুলারটি থাকতে হবে তো আজকে এত লুকুরি থাক হয়তো অনেক জরুরি কথা মিস হয়ে গেছে তবে আমরা আলহামদুলিল্লাহ মানা চেষ্টা করব হ্যাঁ ঠিক আছে ভাঙানোর